আয়াতে আল্লাহ এর সাথ করেছেন হে ইমান দারগন কু আনফোসম তোমরা নিজেদেরকে বাঁচাও কু মানি হলো তোমরা বাঁচাও আনফোসা তোমাদের নিজেদেরকে আহালি কুম এবং তোমাদের আহালকে বাঁচাও কিসের থেকে বাঁচাও না থেকে জাহান নাম থেকে জাহান নামের আগুন থেকে নিজেরা বাঁচ আর আহালকে বাঁচাও তাহলে প্রথমে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে নিজে নিজে বাসলাম না আহাল বাঁচাই তাহলে তো কোনো লাভ নাই প্রথম নিজে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে এরপরে আহালকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে তাহলে আহাল বলতে কারা আহাল বলতে শুধু ছেলে মেয়ে না ছেলে মেয়ে নাতি নাতনি মানে আপনার সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন सब ग्रजुक्त जेम थ्री जी एस क्या अल्लान क्षेत्र थ्री जी, जी तेनी আমরা এখানে অনেকেই আছি আমাদের থার্ড জেনারেশন আছে আছে না? দাদা আছে নানা আছে। অনেকেই আসি না আমরা দাদা আছি দাদা মসজিদে আসছেন নাতিরা কই নাতি আসে নাই দাদা আছে নানা আছে নাতি নাই তাহলে বুঝা গেল যে ওই থ্রি এখনো মসজিদ পর্যন্ত আসে নাই থ্রি শুধু বাইরে ওই মোবাইলের নেটওয়ার্কে আছে কিন্তু আল্লাহর দিনের নেটওয়ার্কে থ্রি আসে নাই তারপরে বাবা আছে মসজিদে ছেলের খবর নাই ছেলের মসজিদে নাই দাদা আছেন আসেন অর্থাৎ আমরা নিজেরা আছি কিন্তু নিজেদের আহাল আহালকে যে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে সেই চেষ্টাটুকু আমরা করতেছি না এজন্য জন্য প্রত্যেকে প্রত্যেকের আহাল প্রত্যেকের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আগে চেষ্টা করতে হবে এই জন্য আমরা যখন মসজিদে আসি তাপসি রে আসি তখন নিজেরা আসার সাথে সাথে আমাদের আহালদেরকে নিজের ছেলেদেরকে নিজের নাতিদেরকে মসজিদে আমরা নিয়ে আসার চেষ্টা করি সাত বছর হইলেই তো এরপরে আমরা মসজিদে নিয়ে আসতে পারি আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন মুরুদ বিসাব যখন হবে সাত বছর যখন হবে তখন তোমরা তোমাদের আওলা মানে কি নির্দেশ দাও তাহলে শুধু ছেলে মেয়েকে দিলে হবে না ওই নাতি নাতনি কেও সলাতে দিতে হবে আর দশ বছর হলে বৌ এবার মাই লাগাইতে হবে দরব লাগাইতে হবে শাস্তি দিতে হবে তাহলে সাত বছরের পর থেকে আমরা মসজিদে নিয়ে আসতে পারি আর নাতি নাতনীরা দেখবেন যে বেশিরভাগ দাদা দাদি নানা নানির সাথেই তাদের সম্পর্কটা বেশি থাকে বাবা মায়ের চেয়েও নানা নানির সাথে দাদা দাদির সাথে বেশি সম্পর্ক থাকে তাহলে দাদা দাদি ইচ্ছা করলে সহজে এদেরকে দিনদার বানাতে পারে চেষ্টা করতে হবে এজন্য এই আমরা যেটা বলতেছিলাম সেটি হল আমাদের মসজিদগুলো এখনো থ্রি থাকে না দেখা যায় খালি আমরা দাদারা নামাজ পড়ি নাতি আসে না শিশু কিশোর মুসল্লি নাই মসজিদগুলোতে দেখা যায় বৃদ্ধ মুসল্লি তুলনামূলক সবচেয়ে বেশি যুবক মুসল্লি তার থেকে কম শিশু মুসল্লি কিশোর মুসল্লি নাই আবার আসলেও আমরা অনেকে ধমক দিই মসজিদ থেকে এদেরকে বের করে দিই সামনার কাতারে দাঁড়াইলে বলছা সামনে করবেই বাস এবার এমন রাগা রাখছে রাগ ফিট ই মসজিদ থেকে বাইর করে দিছে বাস অথচ এগুলো মসজিদমুখী করার দরকার ছিল কিন্তু মসজিদমুখী না করে মুরব্বীরা মসজিদ থেকে বের করে দিছে এই দোষটা হলো আমাদের যে তাদেরকে আমরা একসাথে দাঁড় করাইছি কেন একসাথে দাঁড় করাইলে তো দুষ্টামি করবে তাদেরকে আমরা ফাঁকে ফাঁকে দাঁড় করাই প্রত্যেকের তো বাবা আছে দাদা আছে মুরব্বী আছে তার সাথে তার শিশু দাঁড়াক তাহলে তো আলাদা আলাদা হলে এই দুষ্টামিটা করবে না মসজিদে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না দেখা যাবে যে ফাঁকে ফাঁকে থাকলো তারা প্রথম কাতারেও থাকতে পারে द्वित कतारेरा शिशु मस्जिदमुखी कर मस्जिदमुखी कर नामी हो, भे हो भे, दिन हो भे, दिन शिखब पूरा समाज दिनमुखी तिशु किशक देखे बसि बेस मस्जिदमुखी कर चेष्टा करते आल्लाक सबाई केफिक दान कर